যে মানুষ আসলার দা দেয়া পানি আল্লাহর দেয় আল্লাহর দেয় গাছ আল্লাহ দেয় যে কুত্তাটা আল্লাহকে গালি দেয় বলো হে ভাঙালি আল্লাহ সব নিয়াম ভোগ করে যে কুত্তা আল্লাহকে গালি দেয় আর সজ্জ হওয়ার কিছু নাই যে সেই কুত্তা আলমের দিবি তোমার বিহ বন্য অবস র وَفَضَّلَ زَمَانًا عَلَى زَمَانٍ كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانٍ وَإِنْ سَنَنَ عَلَى إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا لا ضد له ولا ند له ولا مثل له ونشهد سيدنا وسندنا وحبيبنا হবি ব রবি না তীব না তীবু বিহাম মদ না সূতির বার কবসল ও বার কবসলমতম শীকর الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا আমি নজি বিস্মিল্লা ফুসিহিল তপন তুমি মিল্লা ইহ ফি রুদনু বজমিয় ই وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معسية الخالق أو كما قال النبي وعليه الصلاة والسلام صدق الله مولانا صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في القلوب وعلى মোহামদিন কবান কলা ইমা ইনকালি মুি সদি ময়সিলি অমৃত দত কহলি তো হাহজাহ হোল তো হাহজাহ হাব তো বহুত হ মানে তু নে তো বহুত হে তু নে তো বহুত হসে যদন গাফা শাহন বেশি এক চসমে যদন গা ফেল যা শাহন উত্তর নরসিংহপুর যুবকদের উদ্যোগে সকল কবরবাসী বাসীহের মাকফিরাত কামনায় অমরহম হুম হাজির জমত আলিম আকবর এর স্মরণে আয়োজিত আজ আঠাইশ এপ্রিল দু হাজার সতেরো উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মহাজ রাম জাতির মাথার মুকট অন্ত থেকে আগত আল্লাহ বাকা শচীন জাকিরিনে কালিজা টুকরা আমার সমবয়সী যুবকের দরবারে শুকর ও সজু যে মহনার জামানায় কোরআনার ভিত্তিতে সহি তরীকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নেহামতের শোকর আদায়ের যে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চকণ্ঠে সকলেই কালীমাত্র শোকর উচ্চারণ করি আলহামদুলিল্লা সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল শফি উল মুজনি খাবুল নবীন সৈয়দুল সকালাই ইমাবুল মুরসালিন শফি আজম রসুল আকরমত আনম নবী বরবল আজাম হবিব কবরিয়া আশরফুলআিয়া সৈদুলাম্বিয়া শফিআ মশ কৌস আকা নামদার মদীন কতাাজার আফতা فخر ফখ্র سید সদলোক হানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী সাল্লাম অসংখ্য পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে খাদিস করেছে তিলাবৎকৃত আয়াতে করিমা আলোকে তৌফিক আল্লাহ পাক দান করুন আমি সুন্দর আজকের আয়োজন প্রতিকূল পরিবেশ বৃষ্টির ভেতরে বহুদূর থেকে কেউ গাড়ি ভাড়া করে কেউ পায়ে হেঁটে এখানে হাজির হয়েছেন অবশ্যই আমি বিশ্বাস করি টাকার লোভে কেউ এখানে আসেননি একচ্ছত্রভাবে আল্লাহ তার রসুলের সন্তোষটি অর্জনের জন্যই এখানে আগমন আমাদের আশা বসা কথা বলা কথা শোনা সবকিছুই আয়োজন যাদের সহযোগিতা আছে প্রত্যেককে মাহফিলের বদৌল ব্যবস্থা করে দিন আমাদের এই কষ্ট কে আল্লাহ কবুল করে দিন যে আয়াত আমি পড়েছি আল্লাহ বলেন কুল হেরিম সাল্লাম আপনি আমার পক্ষ থেকে আপনার উন্মত বলুন বলুন ইবাদী আল্লাহ বান্দা বান্দি নাই দয়া অনুগ্রহ থেকে নিরাশ হয়ে যে আল্লাহ রবুল আলমিন সকলের গুনাহকে ক্ষমা করে দিবেন আল্লাহকে অসন্তুষ্টি করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে চলা সম্পূর্ণরূপে হারাম এ হল আয়াত হাদিসের সংক্ষিপ্ত এবার কিছু অনুবাদ ভালো করে শোনার চেষ্টা করিফিল একটি অপারেশন ডাক্তার থিয়ে মানুষের রোগের চিকিৎসা করে অপারেশন করে ওয়াজ মাহফিল হল কুদুরতি অপারেশনের একটি নামান্ত এখানে অপারেশনের জন্য কোন অস্ত্র কোন রক্ত কোনো সেলাইর ব্যবস্থা নাই কোনো রক্তপাত নাই ব্যথা নাই তবে ওখানে অস্ত্রের ব্যবহার হয় রক্ত যায় স্লাই যায় সময় যায় টাকা যায় এখানে একেবারে যে কিছুই লাগে না তাও না এখানে আমরা এখানে বসছি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ রব আল আমার তেল আবাদকৃত আয়াতে যে বিষয়টাকে বুঝাইতে চান বান্দাকে সেটা হলো अपराधीरा तौबान करते कपराधी खूब बुझार चेष्टा करते जि नो कलर এখানে আমরা যারা আছি এখানে আমার থেকে অপরাধী কেউ নেই এটা আমার ইমাম এটা আমার তাওয়াজু এবার আপনারা কি মনে করতেছেন আপনারা নিষ্পাপ না অপরাধী অপরাধীদের জন্য তওবার দরজা খুলে আল্লাহ ডাকতেছেন আরে ভাই কথা না বলি ইশারাই কাজকোজ করি मामला आने ना के नाम सरकार बहादुर जो घोषणा कर सब आगामीकाल एगारोटार दिखे गणभवने हाजिर हबें ओने सबा हाजिर हो क्यों सरकार एक पुरस्कार दिल की पुरस्कार जर झुल मामला आदि बेकसुर खास घोषणा करबें আমার কি মনে হয় অসুস্থ রোগীও ঘুমিয়ে থাকবে যে কোনো উপায় হামাগুলি দিয়ে যাবে মনের খুশিতে আমরা অপরাধ করেছি আল্লাহ তওবার পথে আহ্বান করতেছে আমাদের যাওয়া দরকার না তওবার দিকে আল্লাহ বলেন পাপের পাপের বোঝা মাথায় নিয়ে যখন তুমি তওবার দরজায় ফিরে আসবে আমি তোমাকে ঘোষণা দিলাম তোমার জীবনের সব অপরাধগুলো গুলো মাফ হয়ে যাবে এটা একদিনের জন্য না আজীবনের জন্য সরকার বাহাদুর তো একটাই খোলা রাখবেন আল্লাহআ দরজা একটাই সব সময় হাস্তা গ্রামের ভাষায় বলে সস্তা পাইছি তো এজন্য কানে লাগাইনি কানে লাগাইনি আল্লাহ আল্লাহ চান না তার বান্দারা কোথায় যাবে তার আর একটা প্রমাণ হল রসুল্লাহ আলহ্লাম হাদিস শরীফে বলেছেন পৃথিবীতে যত মানুষ আসলো আসতে আসবে সবার নামে জাননাতে একটা ঘর বানানো এদের নামেও জান্নাতে কি আছে ঘর আছে কিন্তু এটা চির কথা কোরআন হাদিস অনুযায়ী নমরুদ হামান কারুল অপরাধের কারণে জাননা তার পাবে কখনোই আল্লাহ এদের বানানো পক্ষ থেকে কি করবেন কিছু ডিউটি দেওয়া আছে কিছু মূল কিছু অভাব প্রত্যেক মুমিনের জন্য পাঁচ অস্ত নামাজ পড়া মূল ডিউটি কয়ে জীবনে কয়বার জীবনে কথা বলেন না যারা বলে নামাজের মতো আমাজ একবার পড়লেই হয় এরা জগৎ বিখ্যাত ডিজিটাল ইমান আমল চোর ইমান চোর এরা আমল চোর प्रत्येक मुमिनेक्त नाम डिउटी धनी मानूष जीवन एक बार বাইক তুলনায় গিয়ে লাভের আওয়াজ দেওয়াটা মূল ডিউটি পাঁচ রক্ত নামাজ দৈনন্দিন আদায় করা মুমিনের জন্য মূল ডিউটি মাঝে মাঝে চার তাহাজুদের নামাজ পড়াটা এটা মূল নাকা মুখার ডিউটি মাঝে মাঝে মাদ্রাসা মসজিদ মাহফিলে টাকা দাও এটা ওভার ডিউটি গরিব হয় টাকা দাও সহযোগিতা করে বা ওভার ডিউটি আপনার উম্মত আমার আদরের বান্দাদের জানায় দেন যারা মূল ডিউটি পালন করার পরে ওভার ডিউটি পালন করবে ওদের এদের বানো জানাত আমি ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোন করব রে নবাস কবা এলাহি তুমে হাহি তুমে মাসো এলাহি আল্লাহ তালা তো পার্বত্য আহ্বান করেন ইয়বাদি হে আমার প্রিয় বান্দবন্দীরা الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله চয়ন করেছেন আমার প্রিয় বান্দা বান্দিরা এমন একটা শব্দ ব্যবহার করলেন যেই শব্দের ভেতরে গোটা পৃথিবীর মানুষ সামিল হয়ে গেল কারণ আল্লাহ চান্না কেউ জাহান নামে যাবে আল্লাহ জাহান একটা দরজা একটা কমায় রাখছেন এর নদীর উন্নতের দল আল্লাহ রকুলনাতে মানুষকে পাঠাবার জন্য বারবার তো বারগে আহ্বান করে চব্বিশটা ঘন্টা তো দরজা খোলা বান্দা যখন আল্লাহকে ডাকেন আল্লাহেন আল্লাহ রাত রাতের একটা এমন গভীর সময় আছে যে সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে অতিও গভীর হয় রজনী যখন অতি গভীর হয় রী যখন নি প্রভুর নাম যখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর উঠে প্রভুর গুণ গভীর রাতে উঠে প্রভুর গুণ গাঙ্গা গভীর ক্ষমা করে দিব আল আমি মুস্তার কার টাকা দরকার রিজিভ দরকার চা আমি দিয়া দিব وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب أُجیب دعوة الدَّاعِ إِذَا دَعَان فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي ফলস্তি বোলি বিল কলাপুর আকিম হকমত তো কদিন পুর আকিন শাহবান মাসের প্রত্যেকটা রাত তো বা কবুলের রাত আসতেছে চোদ্দ তারিখের রাত লাইলা তুল বা রাত শাহবানের রাত কি বয়ান করবো ভেজালে ভরে গেছে গোটা পৃথিবী ভেজাল চল্লিশ বছর আমাদের কানে তারাবীর কোন ভেজাল আসে নাই নতুন করে ভেজাল কারা ঢুকে তাদের চিহ্নিত করা প্রয়োজন চল বছরে আমি রাস্তায় বলবো নাকি জোরে বলবো কানে আসে নাই আবার দেখবেন ইদানিংকালে ইন্টারনেট ছড়ানো বয়ান লাইলা তুলবার আত নামে কিছু নাই কিছু নাই কিছু নাই আল্লাহর নবী বলেন কুমু লাইলা সুমুম নিবান শাবানের চোদ্দ তরিকে দিবে তোরা তু মুহসুমুম রাতে তোমরা পনেরো তারিখ চোদ্দ তারিখের রাত তোমরা এবার করো আর ওই চোদ্দই সাবান একটা রোজা রাখো কোন প্রবাগানটা কানে দেয়া যাবে না আমাদের শরীরে শক্তি আছে আমাদের স্বভাবের দরকার আমরা পরব বিশ রাক কেউ যদি বলে নবীর যুগে যা তা মানি নবীর যুগে নবী যা করেন নাই যদি বলো তা না। আল্লা জীবনে তারাবি পরে তা করতো একবার নবী জীবনে তারাবি পরেছেন একবার তাও পুরা রমজান তারাবি পড়েন নাই নবী তারা মাত্র তিন জীবনে একবার নবী শেষ হয়েছে তারাবির বিসজিদে গেলেন তারাবি পড়লেন এক রমজান তাও পুরা রমজান না শেষ দশ দিনের তিন দিনের তিন দিন তারাবি তারাছে এক আধারে তিন দিন না এক দিন পরে একদিন দিন পরে একদিন যারা বলে আর ট্রাকা তারা তো পুরা রমজান পরে নবীটা মানল না কিছু মানে কিছু মানে না ধোকাবাজ কিছু মানে কিছু মানে না ধর্ম ব্যবসায়ী ভাইরা আমার নবীর যুগে যদি না থাকে না, নবীর যুগে ছিল না থাকলে মানবো না নবীর যুগে মুসলিম শরীফ নামের কোনো কিতাব ছিল না মানো কেন নবীর যুগে কোরানে জবর ছিল না জের জবর ওয়ালা কোরআন পর কেন চলবে ভালো করে স্লোগানটা মনে রাখবেন কম্পিউটার করে লেমিনিনিং করে ঘরের দরজায় টানায় রাখবেন গায়ের বেয়া দুবি করা যায় গাদ্ধারি করা যায় করা যায় ইসলাম পালন করা যায় না গায়ের জোরে মাস্তানি করা যায় বেয়া করা যায় গাদ্ধারি করা যায় নবীরা দর্শকালন করা যায় না আজীবনের জন্যই স্লোগানটা মনে রাখবে হারাম অতএব যারা গালি করবে আমরা প্রমাণ নিব কোরআন থেকে তারা কোরআন মানে না যারা কোরআন হাদিস মানে না এরা তেইশি লাগাইলেও আমাদের বন্ধু না গালি দাওয়া হালাল না হারামি মাথায় দিয়ে জীবন চালাই না, অন্য টুপি আল্লাহ গালিও তুমি টুপি নিয়ে গালি দাও কেন লাম্বা গোল জামা পরে জীবন কাটায় যাই কোনোদিন কাউকে একটা অন্য অন্ন পোশাকওয়ালাকে হিংসাও করিনা আল্লাহ সাক্ষী গালিও তুমি গালি দাও কেন গালিও দেই না তুমি গালি দাও কেন নবীরে দাঁড়াইয়া ইয়া নাবি বলে সালাম দেই না যারা দেয় তাদের আমরা দিন গালি তোমরা দাও কেন তোমার ভিতরে রক্ত আছে আমার ভেতরও আছে আমিও মানুষ তুমিও মানুষ আমিও বাংলাদেশি তুমিও বাংলাদেশি আমিও মদিনাওয়ালা নবীর হুম্মিনাওয়ালা নবীর হুম ওয়াটা পতনের কারণ গালি না দেওয়াটা বিজয়ের কারণ আজকে তোমাদের গালি দেওয়ার কারণে উম্বা গরু সবাই দিও এত মানুষ হাজির করতে পারে না বিরুদ্ধে যত গালি দেয় ততই দাওয়াত কমে নাবারে। বাড়ে সারা পৃথিবীতে তাবলিগের অভাব না যত গালি দাও ততই বাড়তেছে আমার তো দিলটা বলে সেদিন বেশি দূরে নয় বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে একটা কৌমি মাদ্রাসা দেখুন মাত্রিট পঁচানব্বই পার্সেন্ট এর কোন বিল উত্থাপিত হবে পাস হবে অনুমোদন হবে আমাগো সরকার স্বীকৃতি মৌখিক দেওয়াতে আমাদের সম্মান বাইশি বাড়ে নাই কথা কন কেন কমেও আমরা আগেও কেন? সরকারের স্বীকৃতিতে আমাদের সম্মান নয় আমাদের সম্মানের মানদন্ড মদিনা নবীর আদর্শ কথা বুঝে তবে সরকার দিচ্ছে আমরা নিচ্ছি দিলে অসুবিধে কিন্তু কেউ যদি আমলে বসা এক থাকেন থাকলাম কথা বুঝেননি এটি বাংলাওয়াজ বুঝেননি এমপি হওয়ার শখ আছে নাই এখন একটু অন্য লাইনে চললাম অসুবিধা কি থাকলাম কয়েকদিন বাকি আমি শখ নাই আমাদের চল্লিশ বছরে সম্মান দিয়েছেন সার্টিফিকেটের কারণে নয় মোদিনার নবীর আদর্শের কারণে অতএব আমরা লালাই তো না এরপরও আনকমপ্লিট এখনো কত পার্সেন্ট আল্লাহ দায় আদান করুন তাহলে গালাগালির দ্বারা আমরা প্লাস পয়েন্টে আছি আলহামদুলিল্লাহ আমরা গালি দিব গালি দেওয়া জোরে বলেন কোনো বক্তা যদি বলে আমার কথা ঠিক অন্য রাজা বলবে যারা ওয়াজে আওলাদের করলাদেরচুলের সাইনবোর্ড লাগাইলো আর ফাগরি লাগাইলো আপনারা ঝগড়ায় যাবেন না বাট তেরো হাজার কিলোমিটার দূরে থাকি। আর খোদার কাছে হেদায়তের দোয়া করবেন খোদায় পারলে দিবে না হয় মুনাফিকের যে বিচার তা আল্লাহ কান্না করার কারণে হেদায়তের দোয়া করার কারণে কেউ কেউ হেদায়াত পায় কেউ কেউ কিডনি পাও ভাই এক্সিডেন্টে মারা যাবে আল্লাহকে দায়াত দান করব কাফের যে আবু হানিফা কি অন্যায় করলো তোমার তুমি তাকে মুনাফিক বলতেছো একটা লোক আরবি বুঝে না পড়তে জানে না ডাক্তারি বই পুস্তক পড়বেন ডাক্তারের কাছে যাইলে না আপনার ডাক্তার শিখতে পারবেন ডাক্তার হতে পারবেন আপনি বাজারের বই পড়ে তো পারবেন না ডাক্তারের কাছে আপনার ওস্তাদ মেনে সম্মানের সাথে ডাকতে হবে আপনি যদি বলেন আবু হানিফা কে কেন তাহলে কি করবেন কোরআন হাতিসার থেকে এক থেকে তিনশো কোটি গুণ দুর্বল না আমার না কিদা না তাহারুত না কানা কথা বুঝেননি তাহলে আবু হানিফা তো তাহারুত মিস তার একার হাতের মেহনতে নব্বই লক্ষ খ্রিস্টান বেদিন কালেমা পড়েছে খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি গালি দেওয়ার মানেটা কি আবার বোখানি বোখানি করে আপনি চিললেন আপনি এবার আমাকে বলেন এক বচন বহু আউলিয়া আপনি অধ্যায় ধরেন বোখারির হাদিস দাঁড়াবি এ সমস্ত ধোকাত থেকে বেঁচে থাকুন আজকে ফতোয়া দেয়া হচ্ছে মিডিয়া মিডিয়ার মাধ্যমে कुरान शरीफर अर्थ ना जेनेस्जिदे भी हमारा सब बंद करते कारण हाफिस मुक्ता दीरा सुनी हाफिस अर्थ जाना मुक्त और बारो बस आगे ही জানে না আমরা মুক্তাদিরাও। তাহলে ফতুয়া অনুযায়ী তারাবির স্বভাব হবে না যদি এখন তাহলে তারাবি বন্ধ করেন আর যদি বলেন না আমাদের তারাবি চলবে भार कथा बुजनारा पेस लगन बाड़ी गिया खत चल যারা উল্টা ফতুয়া দিল এদের চিহ্নিত মিয়া মোবাইলে বয়ান ঢুকাইয়া রাখছেন আপনার খবর আছে আমি শুধু নামটা বললে তের বাইবে যে আপনার মোবাইলে তার তেরোটা বয়ান আছে আমি নাম বলতে পারব না अपने निजे विवेक दिया विचार कर सब भाई दान करनाडी एत सोजा ডক্টরি অনুসারে আব্বা কইতেছেন মাসে মাসে এই পাপ নিবে কে আপনার মেয়ে ছেলে কেউ না কেউ সুদে জড়িত এই অভিশাস কে নিবে সুদের সাথে জড়িত যারা থাকবে বাংলা কোরআনের তর্জমা আসেনি তা আমার সাথে রাগ না কইরা আজকেই বাড়ি গিয়া লাইব্রেরিতে কেনা লাগবে না মোবাইলে ডাউনলোড করেনার সিরিয়াল আছে দুই নাম্বার সুরার আলিফ লাম দিয়া শুরু বাকারা। এই সুরায় আবার আঙ্গুল টেনে দেখবেন নাম্বার একটা আয়াত আছে বাংলা তাপসির দুইশ পঁচাত্তর নাম্বার আয়াতের ব্যাখ্যা পড়েন সুরায় বাকারা সুদের ব্যাপারে কি সুন্দর মহা সুসংবাদ সেখানে দেওয়া আছে খুঁজে আল্লাহ আমাদের আমি বুঝাই দিলাম সুদের সাথে জড়িতদের জীবনের কোনো আমল কবুল হবে না তওবার আল্লাহ মাফ করুক আল্লাহ দান করুক রাগ করলেন দুনিয়ার সব অন্যায় করবেন এতে দোষ নাই আমি জাহান নাম থেকে বাঁচাবার জন্য একটু বলি এতেই দোষ আল্লাহ আমাদের হেদায়াত যারা অপরাধ করেছ আল্লাহ তাদেরকে বলেন আমার রহমত থেকে তোমরা ফিরিয়ে যাও না আসো আসো সবাই আসো সবাই আমার তো দরওয়াজে আয় আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই আমি এমন একটা শব্দ দিয়া বান্দা তো ডাকলাম আমার বান্দা বলেছি, নজর করে দে তোর সাথে আর আমার সম্পর্ক হলো আমি মাগু তুই হলি আদা আদাতকারী আমার মতো দয়াময় দ্বিতীয় আর একজন খুঁজে দেখ পাওনি। আমার মতো দয়া নয় কেউ নাই আল্লাহ করলেন তুমি তো পারো গুমের ঘরে ফেরাউনের একটা থাপ্পড়া সাইজ করতে একটা সেকেন্ড লাগেনি কথা বল আল্লাহ পারেন না দেখেন আল্লাহর জবাব কত চমৎকার আল্লাহ বলেন তোমার কথা ঠিক আছে খালি উল্টা কথা বলে এর পয়গম্বর মুসা শুনে যেই ফেরাউন তোমাকে গালি দেয় তুমি সহ্য করতে পারো না তুমি ঘুম দাও না অত সমুষা তুমি একবার জবাব দে আমি মাওলায় যারে বানাইলাম যারে খানা দেই যারে টাকা দেই যারে ঘুম দিলাম যারে বাতাস আরাম যেই বান্দা আমার খাওয়া খাইয়া আমার বাতাস আমার সবুজ আমার সবকিছু ভোগ করার বলে যেই বান্দা আমলার এই যেই মানুষ আসলার দাম ভোগ করার পরে আল্লাহর দেয় পানি আল্লাহর দেয় মাস আল্লাহর দেয় গাছ আল্লাহর দেয় বাতাস গালি আল্লা স্বপ্নে আমদ ভোগ করে যে কুত্তা আল্লাহকে গালি দেয় আর সহ্য হওয়ার কিছু নাই যে সেই কুত্তা আলেমেরও গালি দিবি কি যে কুত্তায় ফারে গালি দেয় পায়খানা খাওয়া ওরে পোলাও এটা বোনাস বিরিয়ানি এটা বোনাস ওর মূল খাওয়ান পায়খানা আমরিকার ডবলিউ বু জুতার বাড়ি খাওয়ার পরে সাংবাদিক প্রশ্ন করলো কাইফা কেমন লাগলো জুতা খাওয়ার পর আমার কিছুই মনে হয়নি আল্লাহুল আলমিন বলেন আমি আল্লাহ বরু দয়া করে তোমাকে বলছি তুমি আমার বান্ধব আমার বান্দা বলে এমন একটা শব্দ চয়ন করলাম যে শব্দটার ভেতরে পৃথিবীর কোন মানুষকে বাদ দেয়া হয়নি হিন্দু ধর্ম পালন করো খ্রিস্টান ধর্ম পালন করো বৌদ্ধ ধর্ম পালন করো তোরে কেউ বানায় না আমি বানাইছি তুই আমারই বান্দা তো কেউ ডাকছি তওবার দরজা দিয়া যখন ফিরে আসবি তুই মূর্তি পূজা করতেছ জীবন বর হিন্দু ধর্মের সনাতন ধর্ম পালন করো তুই নবীর আল্লাহর সন্তান বলো খ্রিস্ট ধর্ম পালন করবীর খ্রিস্টান হওয়ার হিন্দু হও বৌদ্ধ হ তোরে কেউ গৌতম বুদ্ধ বানায় নাই রামকৃষ্ণ তোরে বানায় নাই আমি আল্লাহ তোরেই বানাইছি তুই আমারই বান্দা এখন অন্যায় করেছো তওবা ক मूर्ति सामने करत सनम सनम सनम एक दिन जिब्बा थे अनिच्छाकृत भाव बेर ग সনম সনাম বলে ডাকলাম আজ পর্যন্ত কোন জবাব পাই না আজকে হঠাৎ করে সমাধ বের হাত্র জবাব আসলো কে আপনি বলে আনা রব আমি তোর র জবাব তুই পাই নাই কেন তুই আমারে ডাকো না আমি তোর দিকে কুদরতের নজর দিয়েছিলাম না বলাম আমি তোরে বানাইছি আমি আল্লাহ তোর দিকে তাকায় থাকি তুই যখন আব্বারে আব্বা কয়েক দা তুই মাকে মা বলে ডাক কোনো বাধা নাই আব্বাকে আব্বা বলে ডাকবি কোনো বাধা নাই কিন্তু আমি আল্লাহকে তুই একবার আল্লাহ বলে ডাক দিবি কারণ আমার কেউ না আদর করে তোর জিব্বাটারে মায়ের গর্ব অবস্থায় না পা করি নাই তুই আব্বাকে আব্বা বলে ডাক আমাকে আম্মা বলে ডাক মাঝে মাঝে যদি জিব্বাটা একবার আল্লাহ ডাকেরি বিনিময়ে জীবনের সুন্দর গুন মা রে মারে বাতো রাসন ইারে বদর জানি ভাইরা মান আল্লাহ রব্বুল আলমী তো বারপথে আহ্বান করেন বান্দা তুই আমার তুই আমারই তোকে কেউ বানায় নাই আমি আল্লাহরে বানাবার পরে মর্যাদাও সবার উপরে দিয়ে দিলাম আসমানকে বানাইছেন জমিনকে বানাইছেন পাহাড় পর্বত কে বানাইলেন সব আল্লাহ বানাইছেন বানাইলেন आल्लासम ठीक नमी चंद्र चाँद आल्ला बना पहाड़ बन जमीन बनो बनाई कसमान रे बोले ना आसमान जमीन बोले नुदुमे দেখা কথা হয়নি আল্লাহ তার ছেল করলাম নাকি আমার জামা আমার না আল্লাহ আমার ছেলেরে জামা বানাই দিয়েছি আমি খুব খেয়াল করেন জামা আমা কেন আমি ছেলের জামা বানাই দিলাম টাকা দিলাম কিন্তু বলি না ওটা আমার জামা আমার স্ত্রীর কাপড় আমি দিলাম টাকা দিলাম আমি বলি না আমার কাপড় কেন বলে সেলের জামাটা আমার জন্য নয় ওটা সেলের জন্য সেলের জামা আমি দিয়েছি টাকাও আমি দিয়েছি তবে ওটা আমার জন্য নয় ওটা সেলের জন্য আমার স্ত্রীর কাপড় আমি দিয়েছি টাকাও দিয়েছি কিন্তু আমার জন্য আসমান আমার জন্য বানাই নাই জমিন আমার জন্য বানাই নাই আসমান আমি বানাইছি ঠিক জমিন আমি বানাইছি ঠিক তবে এগুলো সব তোর জন্য বানাইছি আর তোরে আমার জন্য বানাইছি আমি আসমান বানাইছি তবে আমার জন্য না এটা তোর ক্ষেত্রের জন্য বানাইছি আমি বানাইছি তোরে আমার জন্য ওগুলো তোর গোলা আমার তুই আব্দুর রহমান হলি আমি আল্লাহর গোলা কত দুনিয়া বে খবর হ্যাঁ কার্লা পারে না বিসিল্লা পারে না আবু হি ফরে গালি দেয় কেন ব্যাংক ব্যাংক দেয় কাঁজো তদন্ত কমিটি খুঁজো তদন্ত কমিটি তদন্ত করে বের করলো ব্যাঙে হাতিরে লাথি দেওয়ার কারণ পাওয়ার পাইলো কই কই পাইলো পাওয়ার পাওয়ার কারণ খুঁজা বের করে দেখলো ব্যাংকের পাশার ভিতরে আইব খানের তামার টাকার টাওয়ার খুলে দিলে পড়তে পারে না দিলে জানে না আবু হানি গালি কেন পাওয়ার পাইল কই কই পাইল পাওয়ার খুঁজে খুঁজে খুঁজে দেখা গেল যেহুদির টাকা পকেটে ঢুকেছে ঠিক কিনা বাবা ভাইরা আমার বর মসিব হোটেলের ভিতরে চোর ধরা পড়লো চোর মিল্লা ভাইলি ভাবলি কির ফিডারে ফিডা ম্যানেজার বলে আর মারিস না আমার হাতে সুপর দোকানে যদি কেউ দয়া দেখায় তো এটাও ফিডা দিকে তাকাইছে ম্যানেজার আবার বলে দৌড়া হোটেলওয়ালা দৌড়ায় পরের কয়েকদিন পরে চোর আবার হোটেলে হাজির হয় আবার কেন সরে চোর पेने धन्य हाथी জন্য ম্যানেজার যুদ্ধ হাতে নিয়ে কয়ের বেইমান ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক আছে তবে তোর মতো চোরের জন্য সলোগান স্লোগান চলে না লাগবে না হাদি ছেড়ে না। তোমার জবানে মাঝাব মানা যাবে না কথাটা মানায় না বাইরা আমার এত আদর করে থাকলেন ও বান্দা তোর মতো আমার কাছে ফ্রি আর কেউ পৃথিবীতে মানুষের মতো শ্রেষ্ঠ আর কেউ নাই দেখো যা করম মুস্তফা কি উম্ম উমা বাইরে আপনার হিংসার অন্তর থেকে দূর করো নিজেকে বিলীন করে দাও আমার মতো আছে নিজের বড় একটু ভাব নিয়ে চলি এটা কবিরা গুণা অহংকার অন্যরে একটু ছোট মনে করি এটা কবিরা এটাও কবিরা এই রোগ আল্লাহর পছন্দ আমার ভেতরে আছে আমার ভিতরে মাঝে হংকার আসে আমার মতো আর ভালো কেউ নাই অন্যের নাম নিয়ে জীব কই দোষ বলি এটাও কবিরা এই রোগ আমার মধ্যে আছে ওরে নবীর উম্মতের দল এই রোগের কারণে এমন কান্না আল্লাহ রা কানলেন বান্দা তোমার সেই বক্তা বেশি হাসাইতে পারে ওই বক্তা বড়দানি বক্তা এক বক্তা তো বয়ানে বলেই ফেললো এত কাঁদ কেন বাঙালি নবী বেশি কাঁদেন নাই জাহান্নামের ভি কেউ চোখের পানি ছেড়ে দাও আল্লাহ ওই পানির বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে দিবে আল্লাহ বলেন যদি না আসে কান্নার বাহানা করা সব নিজে তো কাঁদে ওই না কেউ যদি কান্না করে তাকায় হাসে আর কয়ে দেখ লজ্জা নাই কেমনে কাঁদে আবার কেউ কান্নার বাহানা করে চোখে পানি আসে না চেষ্টা করে কিছু আমি বলবো মদিনার নবী বলেন কান্দলে যেমন স্বভাব কান্না না আসলে তার বাহানা করাটাও স্বভাব তুই কেন বলো পানি হুদাই কাঁদে নবীকে হুদা কান চেষ্টা কর তোমাকে এই বেয়া দিবি করার দুঃসাহ শুনছেন আজকেই কয়েকজন সাহাবা কি পেছে কি পেলেন মরণের পরে একটু বে দুই নিচ্ছি প্রথম সিরিয়ালে কার নাম মনে আছে কার নামে বাংলাতে ইতিহাস পাওয়া যায় সাহাবা এক ইতিহাস করেন হেকায়াতে সাহাবা বাংলা আছে এদের ইতিহাস পরে দেখেন আবু বকরের ইতিহাস অমরের ইতিহাস পড়েন আবু বকরের জীবনী যদি পড়েন দেখবেন মরণ পর্যন্ত শুধু কান্না আর কান্না আর কান্না ওমর ইতিহাস দেখবেন শুধু কান্নারা ওসমান জিন্নাইনের ইতিহাস পরে দেখবেন শুধু কান্নারাওয়াস হজরত আলীরাহতাল আলুর ইতিহাস পরে দেখেন কান্নারাওয়াস এলাকার চালাক বাঙালি একটু জবাব দাও আবু টিকিট পাওয়ার পরে মরণ পর্যন্ত কান্না করলেন কেন কেনের মতো জান্নাতি মানুষ মরণ পর্যন্ত কেন কান্না করেছেন জবাব দাও ওসমান জিম্নুরাইনের মতো জান্নাতি মানুষ মরণ পর্যন্ত কেন কান্নায় কাটাইলেন জবাব দাও হজরত আলির দিয়াল আলুর মতো মানুষ যাকাতের টিকিট পাওয়ার পরে মরণ পর্যন্ত কেন কাঁদলেন জবাব তখন যে নবীর কোন গুনা নাই সংগ্রহ করলে যাবে আমার নবী নামাজ পরে পরে পামার কেন ঘুলে ফেললেন আমার নবী কান্না করে করে কেন সময় কাটাইলেন ওরে বাঙালি কোথায় পাইলা কান্না লাগবে না এখানে এত হাজার আছেন। একজনে কি দাঁড়ায় বলতে পারবেন এমন কোন বুজুর্গের নাম কি বলতে পারবেন যিনি কান্না ছাড়া বুজুর্গ হয়ে গেছে এমন একজন আল্লাহ আল্লাহওয়ালার নাম পারলে বলেন যিনি তাহাদুদ ছাড়া আল্লাহওয়ালা হয়েছে ঠান্ডা করা যায় না আল্লাহ নবী বলেন তোমার আমার গুনার কারণে যদি কবরে আগুন জাহার নামের আগুন জেলে যায় ওই পানি সারাও কবরে এরা আর ঠান্ডা হবে না আমি আল্লাহ তোর এমন দুর্বল বানাইছি তুই কেমন দুর্বল জানো আল্লাহর বানানো একটা ক্ষুদ্র পিপিলিকার কাছেও তুই দুর্বল দুই টাকা দামের একটা প্লেটের কাছে দুর্বল বান্দা বানাই জিনিস চেয়ার বানাইছে মানুষ চেয়ারের কাছে মানুষটা দুর্বল একটা বাড়ি মারলে আর মশার কাছে তুই দুর্বল দামি টাকা দিয়ে তুই দামি এসি মশারি কিনেছ মশারি কিনিয়া তুই আরামে মশারি টানা ঘুমাও বাক্তিটা যখন নিবে তুই মশারির ভিতরে ঢুকলি হঠাৎ মশারির ভিতরে মশা ঢুকলো কেমনে বাকি জ্বালায় দেখি এত ছোট সিদ্র এই সিদ্ধ্রু দিয়ে মশা ঢুকিয়ে তোমার কানের সামনে গান ওরে আল্লাহর বান্দা একটু চিন্তা কর আফলা তফ রহমতুল্লিলমেন তফক রুফি খুফিল্লা আল্লাহর নিয়ে গবেষণা করিস না রে নাস্তিক আল্লাহ যা বানাইছেন তা নিয়ে গবেষণা এসি এসি দিয়া মশা ঢুকলো। মশারির করিদ্র থেকে আমি বান্দার কানের অনেক বড়। ছিদ্রাকের ছিদ্র ইচ্ছা করলে আমি ঘুমের ভিতরে বড় দুর্বল অসহায় মশা যদি আমার কানে ঢুকতো ফিরাবার কেউ আমার পাশে ছিল না আমার মা ও ঘুমায় বাবাও ঘুমায় আমার স্ত্রী ঘুমায় সন্তানও ঘুমায় মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকলু আমার কানের ছিদ্র বড় অতচ কানে দিয়ে ঢুকলো না কেন আল্লাহ আমার বান্দা ব্যবসা করলো চাকরি করলো আর আমি ঘুমাইছে ডিস্টার্ব করিস না আমি আল্লাহ ফেরেসটা নিযুক্ত করে দিলাম ও আমার বান্দায় আর ঘুমাবে মশা যেন ডিস্টার্ব করতে না পারে দেখছেন মশারি কি স্প্রে কি করে কোনটাই কুলায় না আরে মশা পিসাবুজুরের দুই একটা কম দিবে পার্লামেন্টে ঢুকতে কোনো টিকেট লাগবে মশার পাওয়ার কত কয়ে বাঙ্গালি টের ভাও নাই আমি মশার কারণে কোটি কোটি শ্রমিকরা খানা খায় আমি মশার কারণে মশারির ফ্যাক্টরি কয়েলের ফ্যাক্টরি ওই ফ্যাক্টরিতে কোটি কোটি গরিবেরা কাজ করে আমি মশার কারণে পারবে ওই যে অনেক উপরে বিমান যায় হেন মশা আছেন কথা বলেন কঠিন পাওয়ার একটা পাখা ভাঙ্গা হঠাৎ নমরুদ্ একদিন আসার খায় জুতার লাগে বাড়ি খেয়ে দেখে মাথা ঠান্ডা নমরুদ্ কয়ে রে ঔষধ তো ডাক্তার দিতে পারবে না এইবার ঔষধ পাইলাম পায়ের জুতা মাথায় লাগলেই দেখি ঠান্ডা এবার যতবার লাগায় মশা চুপচাপ দেখে আরো ঠান্ডা নমর দেখা একজন কর্মচারী নিযুক্ত কর মাসে বেতন দিব তোর কাজে খালি জুতার বাড়ি দিবি যত জোরে বাড়ি দিবি তত বেতন বাড়ায় একজনে কয়ে সার কত আর জুতার বাড়ি আমার একটু দেখ মশার কাছে আমরা কেমন দুর্বল মানুষ শক্তি দামি কেন সম্মানি কেন আমাকে শক্তি বেশি না আমরা দুর্বল আমরা বড় ইঞ্জিনিয়ার আরে বাবা তুই কত বড় ইঞ্জিনিয়ার হয়েছ পাঁচ আর একজন আল্লাহ কাস্তানি সার তোর থেকে বড় ইঞ্জিনিয়ার মৌমসিরে বানায় রয়েছে টাকায় দেখ আমেরিকার মৌমাছি বাংলাদেশের মৌমাছি বিল্ডিং বানায় ভেজাল নাই ওদের বাথরুম আলাদা বেডরুমের মুখ গুলো খোলে নিচের দিকে তোর থেকে আমি চিফ ইঞ্জিনিয়ার বানায় মৌমাছি দেখছো বাবই পাখি তাল গাছে খেজুর গাছে বাসা বানায় অন্য গাছে না কেন বাবুই পাখি তুই তালগাছে বাসা বাঁধলি বলে ঘূর্ণিঝর যে কোন গজবে জানি ধরে সব গাছ ভাঙবে আমরা জানি তাল গাছ সাহস হয় এই জন্য আমরা গিয়া বাবুই পাখি বড় পন্ডি তোমার পন্ডিতি তো তোমার স্ত্রীর কাজেই লাগে না তুমি কি পণ্ডিত তোমার স্ত্রীর সামনে তোমার পণ্ডিতি চলে না তোমার স্ত্রীর সামনে তুমি জবান খুলে দিল খুলে কথা বলতে পারো না তোমার স্ত্রীর কারণে নবীর আদর্শের কারণে সম্মান কম দেয় এরে যুব আমিও তোমার মতো একটা যুবক সন্তান ও পড়া মা আমি হাফিজুর রহমানের মা চায় না একজন হাফেজে কোরআন এর মা বাবা হয় কবরে যাবে মারা যাওয়ার পরে আমার জানাজার ইমাম হবে আমার সন্তান এর থেকে বড় পাওয়ার মতো মা বাবার আর কিছুই হতে পারে না এরে মুসলমান তুমি টেনশন করো টুপি পরলে কি না জানি হয় আমাদের জীবনটা চলে যাচ্ছে একেবারে যে কিছু হয় না তা না অনেক কিছু হয়েছে বলে কি বলে আকাশ পরিমাণ সম্মান হয়েছে আল্লাহ এত শান্তি আর সম্মান দান করেছে দুনিয়ার এক নাম্বারের ধনী লোকের খবর নাও টুপি ওলাদ মতো নবীর আদর্শ ওলাদের মতো শান্তিতে নাই এর আল্লাহর গোলামের যুবক তওবা করে আল্লাহর কাছে মাপচাও আল্লাহর নবী আদর্শের মালাটা গলায় লাগাও আমি বলি তোমার কাছে একটাই আমার দাবি পা দুটো আগায় আমি তোমার পায়ে হাতটা রেখে দাবি করব যেখানেই থাকো যা করো না কিছু নবীর আদর্শের মালা গলায় লাগায় দাও তোমার মতো যুবক এমন যুবক স্কুলে পড়ে দাঁড়িওয়ালা নামাজি আসেন তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি রে বার নি পুলিশ মন্ত্রী আসেন তুমি কেন পারবানা কোন দলিল দেওয়ার দরকার নাই ডাইরেক্ট জবাব হলো তোমার কপাল দেখ করে নাই পুরা কপালটাই পোড়া আল্লাহ বলেন এখন তও কর চোখের পানিটা গালের নিচে आगे गुना गुना जे गुना करे के उपा गाली देर मत खराब क्यों नामा मे भल्ला बालिशे माथा लागे चिंता पड़े ग জীবনে কত তবে কলঙ্ক নিয়ে যাবো না এই কলঙ্ক থেকে নাজাতের রাস্তা কেমনে পাওয়া যায় আল্লাহর বান্দা চিন্তা করে দোড়ায় চলে গেল মসজিদের ইমামের সামনে ও ইমাম সাহেব একটু আমাকে পরামর্শ দেন আমি কলঙ্ক নাজাত কেমনে পারে ইমাম আল্লাহ তালা মুহূর্তে জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে কোথায় গিয়া করব বলে ঘরের ভেতরে যা আর ওই গোবীরাতে যায় না মাছ কান্না করে আল্লাহর কাছে তোমার দরওয়াজ ফিরে আসলাম তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর দরবারে বান্দা যখন কান্না শুরু করছে গাইবি ও তুমি গাইবি আওয়াজ কি শুরু নাই তোমার নাম জাহান নামীদের খাতা হলো এখন আবার কেন কান্না করো আল্লাহর বান্দা ডেকে বলে রে বি এই দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি বলে না কান্না শুরু করলেন এমন কাদা শুরু করেছেন। এক যায় আবার গাই বিদার কাঁদিস না কান্না বন্ধ কর তোর নাম এখন খাতায় নাই, এখন তোর নাম জাহ্নাতি খাতায় উঠে গেল এর নবীর উন্নতের দল তুমি কি মনে করেছ আলামায়ামদার কথা মিথ্যা কোরআন হাদিসের কথা মিথ্যা তর্জমা তুমি একটু পর পুরাটা পারবা তুমি বড় ব্যস্ত মানুষ মোবাইল খুলে কোরআন শরীফের শেষের দিকে কয়েকটা চুরার তর্জমা পরে দেখো